আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা অনুষ্ঠান দেখছেন বাংলা পিস টিভি থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দিনের ফরজ পালন করছেন দিনে ইলেম অর্জন করছেন আল্লাহ তালকে তৌফিক দেন আমাদেরকে তৌফিক দেন যেন সেই অনুযায়ী আমল করতে পারি এবং আখেরাতের পাথেও সংগ্রহ করতে পারি আল্লাহ মাহাম আমরা ধারাবাহিক আলোচনায় হালাল হারাম ইসলামী অর্থনীতিতে যে ক্ষতি এবং লাভ ইত্যাদি নিয়ে আলোচনা করছি তার ধারাবাহিক পর্যায়ের একটি পর্ব বলছিলাম তহবিল তশরুফ করা অর্থাৎ নিজের আয়ত্তে রাখা মাল সেখান থেকে চুরি করা বিভিন্ন উদাহরণ দিয়ে বলছিলাম যে বিভিন্ন রকমের মানুষ বিভিন্নভাবে এই তশরুফ করে থাকে তেমনি এক প্রকার মানুষ আছে যারা সরকারি গাড়ি চালায় সরকারি অথবা মালিকের গাড়ি চালায় সেই গাড়ির তেল বের করে নিয়ে তারা বিক্রি করে যারা কয়লা ইঞ্জিনের ড্রাইভার পাইলট তারা সেই ইঞ্জিনের কয়লা বিক্রি করে ডিজেল ইঞ্জিন থেকে ডিজেল বের করে বিক্রি করে এটা হচ্ছে এক এক প্রকার খেয়ানত এবং ইসলামে এটা নিশ্চয়ই যায়জ না এবং চুরি এটা সবাই জানে অনেক অফিসার আছেন যারা নিজের ব্যক্তিগত কাজেও সরকারি গাড়ি ব্যবহার করেন গাড়ি তাকে দেওয়া হয়েছে কিসের জন্য কাজের জন্য কিন্তু ব্যক্তিগত কাজের জন্য সরকারি গাড়ি ব্যবহার করেন সরকারি ফোন ব্যবহার করেন অনুরূপ অনেক কর্মচারী ও হাউস ড্রাইভার আছে যারা নিজের কাজে বিনা অনুমতিতে মালিকের গাড়ি ব্যবহার করে হাউস ড্রাইভার তাকে রাখা হয়েছে বাড়ির কাজের জন্য কিন্তু সে নিজের কাজেও গাড়ি নিয়ে দৌড়ে বেড়ায় বন্ধুর কাছে যায় নিজের কোনো ব্যক্তিগত কাজে গেল গাড়ি বিনা অনুমতিতে সে মালিকের গাড়ি ব্যবহার করে এগুলো কিন্তু এক এক প্রকার খেয়ানত অনেক লেবারই মাটি কাটার সময় মাটি চুরি করে মাটি ফুট বাই এত ফুট আপনাকে কাটতে বলা হলো তো ফুট দেখাবার জন্য মাঝখানে একটা উঁচু ঢিবি রাখতে হয় তো সেই ডিবিটা উঁচু জায়গা দেখে রাখে বাকি খাল জায়গাটা বাদ দেয় খাল জায়গায় মাটি কেটে ফেলে দেয় যেটা উঁচু জায়গা সেটা রেখে দেয় দিয়ে দেখিয়ে দেয় এত ফুট বাই এত রেখে দেয় দিয়ে দেখিয়ে দেয় এত ফুট বাই এতো আমি মাটি কেটেছি এটাকে বলে মাটি চুরি করা মাটি চুরি করে পয়সা বেশি নাই। আসলে এটাও হচ্ছে এক প্রকার খেয়ানত এবং এরকম ব্যবসা বা এরকম পয়সা জায়জ নয় যারা অপরের মাছ ধরার সময় নিজ পরিহিত কাপড়ে অথবা জালে মাছ চুরি করে ভরে রাখে সেটাকে পুকুরওয়ালাকে দেখায় না তারপর যখন সব ভাগ ফাঁক হয়ে যায় তখন সেই মাছ বের করে নিজেরা কুক্ষিগত করে আটা বা চাল কলের কর্মচারী পরিশেষে কিছু আটা বা চাল মেশিনের ভিতরে লুকিয়ে রাখে মেশিনের ভিতরে কিছু থেকে যায় সেইটা তাদের কি হয়ে যায় তাদের ভাগ হয়ে যায় মালিকের কাছ থেকে নিয়ে তারা এভাবে খায় অনুরূপ তেল পিসতে গিয়েও ঘানিওয়ালা কর্মচারী কিছু তেল ঘানিতে ভরে রাখে প্রয়োজন মতো সেই তেল বের করে নিজের বাড়িতে মাছ রান্না করে মাংস রান্না করে নিজেকে তেল কিনতেই হয় না কেন কার তেল খাচ্ছ কীভাবে এই তেলটা তুমি খাচ্ছ তোমার জন্য কিভাবে জায়জ হতে পারে কিছু হোটেল আছে যেখানে খরচ দিয়ে খানা পাকানো যায় হোটেলে আপনি খরচ দিলেন তারা খানা পাকিয়ে আপনার বিয়েতে আপনার অনুষ্ঠানে দিয়ে যাবে কিন্তু সে হোটেল হোটেলওয়ালাদের ভাত মাংস চুরি করে খাওয়া এটা কি ওই ভাত থেকে ওই মাংস থেকে তারা চুরি করে নেয় রান্না করে দিচ্ছে তার মাংস খেয়ে তার হয়ে গেল রাত পার হয়ে গেলো হালাল না হারাম এগুলো হারাম খুঁটি নাটিভাবে বলার উদ্দেশ্য হলো কারণ আমভাবে বললে অনেকে ভাববে কি আমাকে বলেনি কিন্তু একটা একটা করে বলছি যাতে করে সমাজের সব শ্রেণীর মানুষ বুঝতে পারে যে আমিও খেয়াল করি আমারও উচিত না এরকম করা কোনো কোনো জায়গায় কষাইখানা আছে সেখানে পশু নিয়ে গিয়ে খরচ দিয়ে গোস্ত বানিয়ে আনা হয় সেখানকার কর্মচারী কসাইদের জন্য গোস্ত চুরি করা ওই একই ব্যাপার আপনি তাকে দিলেন জন্য গোস্ত চুরি করা ওই একই ব্যাপার আপনি তাকে দিলেন যে ভাই আমার এই ছাগল বা এই গরু তুমি জবাই করে ছাড়িয়ে ছুড়িয়ে দাও তোমাকে এত টাকা দেওয়া হবে আপনি যদি গোষ্ঠ ছাড়াতে ছুরিতে গিয়ে আপনি এখান থেকে ডাইনে বাঁয়ের গোষ্ঠ রেখে নিলেন তো চুরি হলো না এরা চুরি হল অনেক দর্জি আছে যারা মাপ নেওয়ার সময় বেশি মাপ ধরে কাপড় চুরি করে হয় না হয় না কাপড় চুরি করে ভালো কাপড় নিয়েছে বেশি করে মাপ নিয়ে নিল তারপর কেটে টুপি বানিয়ে বিক্রি করলো এরকম আছে না নাই। হ্যাঁ অনেক সময় কাপড় নিল নিয়ে বইয়ের ব্লাউজ বানায় সব হিসাব হবে বলেছিলাম যার্রা ওই দেখেন উড়ে বেড়াচ্ছে এই যার পরিমাণ ঝুলিকা পরিমাণ যদি কেউ পাপ করে খেয়ানত করে কাল চোখের সামনে তার খেয়ানত তাকে দেখিয়ে দেওয়া হবে তুমি খেয়ানত করেছিলে কিসের সুবাদে তুমি কাপড় বেশি নিয়েছিলে আর কাপড় যদি বেঁচেই গিয়েছিলো বেঁচেই গেছিলো বেঁচে মালিককে ফেরত দাও মালিক যদি বলে আমি নেবো না আলাদা কথা কিন্তু তোমার আগে থেকে নিয়ত আছে যে কাপড় বেড়ে গেছে বয়ের ব্লাউজ বানাবো হ্যাঁ তাহলে সেটা হারাম না তোমার বয়ের উচিত সেই ব্লাউজ না পরা তাই না আর মুসল্লিদের উচিত সেই টুপি কিনে মাথায় নিয়ে নামাজ না পড়া চুরি কামাল তাই না তো সেই টুপি মাথায় নেবে কেন ওই রকম দর্জির কাছে টুপি কেনার সময় সাবধান চুরি করা কাপড়ে টুপি বানিয়ে আপনাকে বিক্রি করে নামা যাবে যাদের কাছে তারা লোহা চুরি করে তারা লোহা চুরি করে আগেই বলেছিলাম যে কোন শ্রেণীর মানুষকে আমরা ছাড়বো না লোহা চুরি করে আগেই যে কোন শ্রেণীর মানুষকে আমরা না সবারই যে দোষটা আছে দোষটা বলে দেবো এমন স্বর্ণ আছে যে স্বর্ণকারকে অলঙ্কার বানাতে দিলে পরে সেখানে ভেজাল দিয়ে স্বর্ণ বাঁচায় ভেজাল ঢুকিয়ে দিল স্বর্ণ নিজে বাঁচিয়ে নিল তারপরে ওজনে দেখিয়ে দিল আপনার স্বর্ণ বরাবর তাই না এটাও এক প্রকার খেয়ানত যে পরের মালে এইভাবে চুরি করে এবং খাত ভরে নিজের ভাগটা ঠিক বজায় রাখে লাইব্রেরি বা অফিসের বই কলম ইত্যাদি নিজের কাজে ব্যবহার করা এক প্রকার খেয়ানত করা আপনি আপনার অফিসে চাকরি করেন সেখানে অফিসের কলম ব্যবহার করা অফিসের কালি ব্যবহার করা অফিসের ফোন ব্যবহার করা অফিসের কম্পিউটার ব্যবহার করা অফিসের যেগুলো অফিসের জিনিস সেগুলো আপনি ব্যবহার করতে পারেন না তবে অনুমতি নিতে হবে যদি দেখেন যে আমার ব্যস্ত আছে হঠাৎ করে ব্যক্তিগত কোনো কাজ লিখতে হলো করতে হলো আবার নতুন করে একটা কলম নিয়ে আসবো এটা তো খুবই মুশকিল অনুমতি নিয়ে নেন অনুমতি নিয়ে নেন যে আমার কোনো সময় অফিসের কাগজের দরকার পড়বে কলমের দরকার পড়বে আমি কিন্তু ব্যবহার করব। হেস নিশ্চয়ই অফিসার যে মেন হে ম্যানেজার কিন্তু ব্যবহার করবো হেষ নিশ্চয়ই অফিসার যে মেন হে ম্যানেজার নিশ্চয়ই অনুমতি দেবে আর অনুমতি না দিলে যদি বলা হয় কেউ অফিসে কিছু ব্যবহার করতে পাবে না তাহলেই হলো তাহলে এবার নিজের পকেটে কাগজ রাখুন কলম রাখুন অফিসের কিছু ব্যবহার করতে পারবেন না আদায়কারীর নয়কে ছয় করে চুরি এ কথাও একবার বলেছিলাম যে তারা পঞ্চাশকে পাঁচ বানায় আর পাঁচ কেজিকে পাঁচ টাকা বানায় কি করে তারা ভালোই জানে এ টেকনিক তাদের জানা আছে পঞ্চাশকে পাঁচ বানানো আর পাঁচ কেজি কে পাঁচ টাকা বানানো নিশ্চয়ই হালাল নয় হারাম কুড়িয়ে পাওয়া জিনিস তার মালিক জানা সত্ত্বেও গোপন করে খাওয়া এ ব্যাপারে আমরা একটা বৈঠকেই বলেছিলাম যে কুড়িয়ে পাওয়া মাল পেলে কি করতে হবে কিন্তু এটা হচ্ছে এক প্রকার খ্যানত যে আপনি মালিক জানা সত্ত্বেও সেই মাল তাকে ফেরত না দিয়ে নিজে ব্যবহার খ্যানত যে আপনি মালিক জানা সত্ত্বেও সেই মাল তাকে ফেরত না দিয়ে নিজে ব্যবহার করছেন আপনি মনে হয় আমি তো তো পেয়েছ কিন্তু মালিক তো জানো কার মালটা তা ব্যবহার করছো তার মানে তুমি আমানতে হতে করে ব্যবহার করছো চাষ করতে করতে গোপনে জমি নিজের নামে রেকর্ড করে নেওয়া হকদারের হক মেরে নিজের নামে করা কি এটা পরের জমি দখল করছো তোমাকে চাষ করতে দেওয়া হয়েছিল তুমি চাষ করবে সেখান থেকে আমার জমি চাষ করে তুমি সেখান থেকে ভাগ নিয়ে খাবে কিন্তু তা না তোমার আয়তা আছে তুমি গোপনে গোপনে আইনের সাহায্য নিয়ে সেই জমি নিজের জবরদখলে করে নিলে সেই জমি আমি না বিক্রি করতে পারি আর না অন্য কাউকে চাষ করতে দিতে পারি এমন আছে না নেই এটা জায়েজ না না জায়েজ এটা জায়েজ না এটাও আমার হতে খেয়ানত পশুরক্ষক রাখালের গোপনে কোনো পশু বিক্রি করা এবং বাঘের নামে চাপিয়ে দেওয়া বলো বাঘে তাই না এমন এই সংক্রান্ত একটা ইতিহাস বা ঘটনা আপনারা জানেন ওমার মক্কার পথে একবার এক রাখালের সঙ্গে দেখা তাকে পরীক্ষা করার জন্য বলে রাখাল তোমার একটা ছাগল বিক্রি করবে না আমাদেরকে দাও আমরা জবাই করে খাবো। তো রাখাল বলল যে ছাগলের মালিক আমি না ছাগলের মালিক আছে একজন সে মালিকের বিনা অনুমতিতে আমি আপনাকে কি করে বিক্রি করতে পারি তো তিনি বললেন যে ছাগলের যে মালিক সে তো দেখছে না বলবে বাগে খেয়ে নিয়েছি রাখাল বলেছিল ছাগলের মালিক দেখছে না আইনাল্লাহ, আইনাল্লাহ। উমার তিনি বলেছিলেন আইন আল্লাহ আইন আল্লাহ কেঁদে ফেলেছিলেন এবং তার ইমান শ্রী ডাকাল বলেছিল মালিক দেখছে না কিন্তু আসল মালিক আল্লাহ দেখছেন মালিক দেখছে না কিন্তু আসল মালিক আল্লাতেও দেখছেন তাকে কি করে ফাঁকি দিতে পারি আমি অতএব তাকে দেখে সেই গোলামকে কিনে নিয়ে তিনি মুক্ত করে দিয়েছিলেন ইমানদার গোলাম যেমন ওই যে দুধ বিক্রি করার সময়ে মা বলছে পানি মিশিয়ে দাও আর মেয়ে বলছে যে উমার বা তার ঘোষক দেখে নেবে কিন্তু মা বলছে এখন কি দেখে বসে আছে না দেখুক আল্লাহ প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম আমানতের খেয়ানত বহু মানুষ বহু ভাবে করে থাকে এক এক পেশার মানুষ তাদের নিজেদের পেশার মাধ্যমে তারা খেয়ালাত করে খায় হারাম খায় চিহ্নিত করে আমরা উদাহরণ আগে উল্লেখ করেছি আবারও কিছু উল্লেখ করতে চাচ্ছি নাবালকের প্রতিনিধিত্ব করতে করতে তার জমি জায়গা বা প্রত্যেক সূত্রে প্রাপ্য চাকরি নিজের নামে করে নেওয়া নাবালক এতিম তার দায়িত্বে আপনি পেয়েছেন কথা ছিল যে এই না জমি জায়গা সম্পদে দেখাশোনা করবেন তারপরে যখন সাবালক হবে আপনি আপনার নিজের ভাগটা ভুলতে ছাড়েননি আপনার যেটা বৈধ ভাগ সেটা ঠিকই আছে কিন্তু যেটা নেওয়া অবৈধ অন্যায়ভাবে নেওয়া সেটা নেওয়া আপনার জন্য যায় হতে পারে না ওই এতিম ছেলে তার বাবা চাকরি করতো সরকারি চাকরি বলা হয়েছে যে বাবা চাকরি করতো সরকারি চাকরি বলা হয়েছে যে ছেলে বড় হলে সাবালক হলে তার শিক্ষা হলে পরে বাপের চাকরিটা পরে পাবে কিন্তু যে তত্ত্বাবধানে থাকলো যে ছেলেটার দেখাশোনার দায়িত্ব নিল সেই ছেলেটা স্বাবালক হওয়ার আগে ওই চাকরি নিজের নামে করে নিল বিভিন্ন ঘুষ ঘাসের ভাগ ঠিকমতো না দেওয়া ভাগ চাষ আপনি ভাগ চাষের চাষি মালিকের জমি ভাগ চাষ করছেন তারপরে ভাগ করার সময় যখন মালিকের লোক আসে কিংবা না আসে আপনি ভাগ করেন ভাগ করার সময় নিজের ভাগটা বেশি করে রাখেন কই দেখে ইয়া না দেখে খোদা তো দেখতা হোগা ভালা ইকার ভালা হোগা বুড়াই ইকার বুড়া হোগা কই দেখে না দেখে খোদা তো দেখতা হোগা কই কোথায় এমনদারি কোথায় তাকোয়া কোথায় আল্লাহর ভয় আল্লাহ দেখছেন আমাদেরকে সবসময় দেখছেন আল্লাহ সেই ভয় কোথায় আপনি ভাগে নিজে বেশি নিলেন জমির মালিক তো বড়ো লোক ওকে কম দিলে হবে আরে কম যা ভাগ ভাগই ভাগের জিনিস তাকে কম দেওয়া যাবে বড়ো লোক বলে না বড়লোক তার কাছে চেনাও এমন ভাগ ভাগ খেয়াল করা একে তিন একের চার যে ভাগে চুক্তি করেছেন সেই ভাগ কড়াই গন্ডাই হিসাব করে দিয়ে দেন আর এখানেও ওজনে কম বেশি করবেন না তাহলে ওই যে হয়ে যাবে যারা ওজনে কম বেশি মালিকের গাড়ির ভাড়া গোপন করে হারামের এইভাবে বিভিন্ন চুরি মাধ্যমে মানুষ ভক্ষণ করে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের টাকা গোপন করে ঠিক মতো ভাগ না দেওয়া এবং নিজে বেশি নিয়ে তা ভক্ষণ করা পার্টনারশিপ ওই যে বললাম যেমন মনে করুন দুজনেই সঙ্গে শরিক হয়েছি একটা কাজ করব লাভ আদা আধি নেবো কিন্তু আমার কাছে হিসাব ছিল আমি চুরি করলাম আপনাকে ভাগে কম দিলাম কিংবা আমার টাকা আপনার মেহনত এটাও একটা পার্টনারশিপ বলেছিলাম লাভ নোকসান উভয়ের মধ্যে ভাতে ভাগাভাগি হবে এবারে আপনি নিজের মেহনত দিচ্ছেন মেহনতে কাজ করছেন আমাকে দেখালেন যে লাভ হয়নি অথচ লাভ হচ্ছে কিন্তু আপনি লাভ হয়নি দেখিয়ে বলে আপনি ভাগে বেশি নিচ্ছেন অথবা আমাকে ভাগ দিচ্ছেন না এইভাবে আমান হতে করা একটি জিনিস কয়েকবার বিক্রি করা একটি জমিকে কয়েকবার বিক্রি করা একটা জায়গা একটা পুকুর কয়েকজনকে বিক্রি করে উধাও হওয়া আপনি সেই দেশে থাকবেন না সেই জায়গায় থাকবেন না দেখলেন তখন আমাকে একবার বিক্রি করলেন বাস এই জমিটা আরেকজনকে বিক্রি করলেন হ্যাঁ তারপরে উধাও হয়ে গেলেন বাস আপনার লাভ হলো এ দিনের বেলায় পুকুর চুরি করে চলে গেলেন বিশাল ব্যাপার আপনার লাভ হলো এ দিনের বেলায় পুকুর চুরি করে চলে গেলেন বিশাল ব্যাপার এমন লোক আছে এমনও ঠক বাজ লোক সমাজে আছে চাকরি স্থলে কর্তব্য সঠিকভাবে পালন না করা গাফলতি করা অফিসে এসে ঘুমানো এক এক প্রকার খেয়ানত সুতরাং তার ফলেও চাকরির কিছু বেতন আপনার হারাম হয়ে যাবে সেক্ষেত্রেও ক্ষেত্র আমানতে খেয়ানত করা উচিত না কর্তব্যহীন বাইরে সুযোগ দেওয়া লাইনে আগে জায়গা দেওয়া জরুরি কাগজপত্র বিনা কিছু দেওয়া ইত্যাদি বুঝতে পারলেন কিভাবে। আপনি এমন এক অফিসে চাকরি করেন যে অফিসে বহু মানুষ আপনার কাছে আসে বিভিন্ন কাজের জন্য এবারে লোক লাইন দিয়ে আছে আপনার আত্মীয় এলো আপনার আত্মীয়কে ডেকে আপনি আইন দিয়ে আছে আপনার আত্মীয় এলো আপনার আত্মীয়কে ডেকে আপনি আগে সুযোগ দিলেন লোকে লাইনে দাঁড়িয়ে থাকলো। কারো কাজ হচ্ছে না আপনার আত্মীয় কাজটা আগে করে দিলেন এইভাবে এক প্রকার খেয়ানত হয় এই খেয়ানত করাও হালাল নয় আমানত স্বরূপ রাখা টাকার ব্যবসা খাটিয়ে লাভ ভোগ করা আপনার কাছে আমানত রাখতে দিয়েছিলাম ঠিক আছে সেই আমানতকে আপনি ভোগ করলেন ব্যবসায় লাগালেন আর তারপরে আপনি ভোগ করলেন এমনও মানুষ আছে যাকে টাকা দেওয়া হয়েছে যে টাকা ঋণস্বরূপ দেওয়া হয়েছে মনে করুন সে আমার কাছ থেকে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা ঋণ নিল ঋণ নেওয়ার পর বললো আপনি একটু ল কে আমাদের দেখে নেবো তোকে লম্বা সময় দেবেন না ওটা না একটু লম্বা সময় দেবেন এবার সে দেখলো লম্বা সময় যখন নিয়েছি তখন পঞ্চাশ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করে দিল ফিক্সড ডিপোজিট করলে পরে ক বছরে ডবল হয় জানি না এখন অনেক চিটফান্ডেও শুনছি দু বছরে ডবল হয় তিন বছরে পাঁচ বছরে সাত বছরে ডবল হয় এবার আমার কাছে পাঁচ বছরের সময় নিল যখন ম্যাচিওর হলো ডবল হয়ে গেল আমার টাকা আমাকে ফেরত দিল আম সে পঞ্চাশ হাজার টাকা তার পকেটে ঢোকে গেল এমনও লোক আছে যে ঋণ নিয়ে লম্বা টাইম নিয়ে সে ফিক্সড করে দেয় ফলে যখন ম্যাচিওর হয় ডবল হয় তখন সে লাভের ওপরে লাভ হ্যাঁ পুরো টাকাটাই লাভ ডবল টাকা আর এইভাবে খেয়ানত করা মোটেই বৈধ নয় বলেছিলাম এক সময়ে যে স্বামী স্ত্রী উভয়ের এক অপরের গোপন অনেক কিছু জানে তার মধ্যে কোথায় কোন স্ত্রী ও কাউকে জানায়নি এখন স্বামীর এরকম গোপনে রাখা টাকা কিংবা স্ত্রীর এরকম গোপনে রাখা টাকা যদি হঠাৎ করে স্বামী মারা যায় তো স্ত্রীর গোপন করা এবং গোপন করে স্বামীর সমস্ত টাকাকে হরপ করা যায়জ না বরং তার যে অরেস ও টাকাকে হরপ করা যায়জ না বরং তার যে অরেস আছে থাকে তাদের জন্য কেয়ামতে জাহান নাম অপেক্ষা করছে বোখারি শরীফ হাদিস আর এমনিতেই আল্লাহলা বলছেন ওমা কান আলী নিন কোনো নবীর জন্য সঙ্গত নয় যে সে খেয়াল করবে আর নবীর জন্য সঙ্গত নয় বলে কি যা খেয়ানত করেছিল তার সহ উপস্থিত হবে সুম্মা তুয়াফা কুল্লো নাসাবাত ওহম্লা আর প্রত্যেক আত্মাকে সে যা উপার্জন করেছে সে যা কামাই করেছে কাল পুরি দিয়ে দেওয়া হবে যে পাসবুক স্ত্রীর নামে যদি স্বামী পাসবুক পাসবুক স্ত্রীর নামে যদি স্বামী পাসবুক করে স্ত্রী কে টাকা জমা দেয় মানে স্ত্রীর বইয়ে সেই ক্ষেত্রে স্ত্রী মারা গেলে সে টাকাও কি স্ত্রীর দিতে হবে। স্ত্রীর সন্তান হয়নি প্রথমত স্বামী যখন স্ত্রীর নামে জয়েন্ট অ্যাকাউন্ট করে জয়েন্ট অ্যাকাউন্ট করার মানে এই নয় যে আমি আমার স্ত্রীকে টাকার মালিক করে দিলাম তুমিও এতে তোমার অ্যাকাউন্টে তুমি জয়েন্ট থাকলে প্রয়োজনে তুমি টাকা নিজে ছাড়িয়ে ব্যবহার করতে পারবে এই ক্ষেত্রে ওই টাকার মালিক স্ত্রী হবে না বরং যে টাকাটা একাউন্টে থাকবে সেই টাকাটা স্বামী মারা গেলে যে টাকাটা একাউন্টে থাকবে সেই টাকাটা স্বামী মারা গেলে ভাগ হবে যেভাবে ওর ভাগ পায় সেভাবে তার মধ্যে থেকে স্ত্রী যদি সন্তান না থাকে তাহলে কত একে চারা না পাবে সন্তান থাকলে দোয়া না পাবে ওই স্ত্রী ওই টাকা থেকে যে টাকাতে তার জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেই টাকা ওর স্বামীর টাকা ওর নিজের উপার্জন নয় স্বামীর উপার্জন তাই না যদি তাই হয় তাহলে স্বামীর উপার্জন হলে পরে স্বামী মারা গেলে ওই টাকা থেকে যদি না থাকে সে না পাবে আর পাবে আর যদি স্ত্রী থেকে যদি স্ত্রী অথচ যে টাকাটা অ্যাকাউন্টের ছিল সেটা স্বামীর টাকা অতএব সে টাকা ভাগ হবে না স্ত্রীর মালিকানা তো তা নয় বুঝতে পারলেন ব্যাপারটা বিভিন্ন কবর রয়েছে তারা লাইন ভেঙে পিছন থেকে এসে তারা আগে মাটি দিয়ে দেয় তাহলে কি তারা সেই যে আগে গিয়ে মাটি দিয়েছে তারা কি পাবে না কবরের মাটি দেওয়ার সময় লাইন হয় কবরের মাটি দেওয়ার সময় যদি লাইন হয় কারোর জন্য যায়জ নয় যে লাইন ভেঙ্গে সামনে গিয়ে মাটি দেবে এটা জায়জ না বুঝতে পারলেন এটা অত বড়ো খেয়ানত না হলেও কমসে কম সামাজিক যে একটা যে মানুষগুলোর সামনে দাঁড়িয়ে আছে তাদের একটা অধিকার আছে লাইন দিয়েছে কী জন্য যে ভাই যাতে বিশৃঙ্খলা না হয় তারা বেশি হকদার তারা আগে মাটি দেবে তারপর পেছনের লোক দেবে অতএব লাইন ভেঙে যদি কেউ সামনে যায় সে হচ্ছে বিশৃঙ্খল লোক উচ্ছৃঙ্খল লোক যারা লাইন মানলো না সমাজ মানলো না এর জন্য সে নিশ্চয়ই যদি অত বড় গোনা খ্যানতার গোনা না হয় তবুও সে সমাজকে অমান্য করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সে গোনাগার হবে অচেব যেখানেই শৃঙ্খলতার নিয়ম আছে বিধান হবে অচেব যেখানেই শৃঙ্খলতার নিয়ম আছে বিধান আছে বিশেষ করে আপনার শরীয়তার ব্যাপারে সেখানে আপনার শৃঙ্খলতা বজায় রাখা জরুরি এবং সামনে যে আছে তাদেরকে আগে নিতে দেওয়া জরুরি এটা আদবের ব্যাপার ইসলামী আদব আপনি ভদ্র মানুষ আপনাকে ভদ্রতা এবং আদব বজায় রাখা দরকার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সর্বকাজে যেন আমরা ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী আইন কানুন মেনে চলতে পারি আল্লাহ মামিন ওসল আল্লাহ আল নবীনা মোহাম্মদ আল্লাহ আলহি ও আজমাইন আলাইকুম ওসালামুলেকুম ওরি বাক